মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتديا لولا أن هدان الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتنا إلا وأنتم مسلمون সুপ্রিয় দর্শকবৃন্দ যে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে এই জীব সম্পর্কে আল্লাহর এই নিয়ামতকে আমরা কিভাবে ব্যবহার করব। যদি আমরা এর অসৎ ব্যবহার করে ফেলি তাহলে যে আমাদেরকে কালকে ক্যামতের মাঠে ক্ষতিগ্রস্ত হতে হবে তা কোরআন হাদিসের আলোকে জানা যায় তাই এই জীবের উপকর্ম কুকর্ম এবং এই জীব আমাদের জন্য কি কি বিপদ ডেকে আনতে পারে সেই সম্পর্কে দুটি কথা আমি আপনাদের সামনে পরিবেশন করব ইনশাআ আল্লাহ তালা মহান আল্লাহ রবুল আলমিনের নিয়ামত যদি আমরা ঠিক কদর করতে পারি তাহলে আল্লাহ তালা এই নিয়ামত যে আমাদেরকে আরও দান করবেন তা তিনি তার কোরআনে আমাদেরকে জানিয়েছেন লা ইন লান শাখারতুমাকুম ওালাইন কাফারতুমনা আদাবিল আল্লাহ বলছেন যদি তোমরা শুক্রিয়া করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি আরও দেব আরও অনেক দেব ওলা ইনকাফার তুম আর যদি অকৃতজ্ঞ হও আমার নিয়ামত খাবে অথচ আমার সুক্রিয়া জ্ঞাপন করবে না আমার নিয়ামত ব্যবহার করবে অথচ আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না আমার নিয়ামত দিয়েই তোমরা পার্থিব্য জীবনে উপকৃত হবে অথচ আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না এরকম যদি তোমরা করো তাহলে তোমরা জেনে রেখে দিও ইন আদাব ইল আমার আদাব খুবই কঠিন হবে কারণ আল্লাহ রবুল্লা আলমিনের নামত আমরা ব্যবহার করব অথচ আল্লাহর অকৃতজ্ঞতা জ্ঞাপন করব আল্লাহর সাথে কুফুরি করব তাহলে তো অবশ্যই কালকে ক্যামাতের মাটি আল্লাহ রবুল্লা আলমিনের সামনে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম এইজিপ থেকে আমাদেরকে সতর্ক করার জন্য এবং এর সব ব্যবহারের উপরে তার উন্মতকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বললেন সাল্লাহ আলীহাসাল্লাম ত্রিবিদ শরীফের হাদিস আদম সন্তান যখন প্রভাত করে সকালে উঠে তখন তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তারা সকলেই অনুনয় বিনয় করে এবং জীবকে বলে যে আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কারণ আমাদের সম্পর্ক তোমার সাথে ফাইনিস তুমি যদি ভালো থাকো সঠিক জিনিসের ওপর তুমি যদি কায়েম থাকো সোজা থাকো তাহলে আমরাও সোজা থাকবো ও এনি ও আজাজ আর তুমি যদি টরা হয়ে যাও তুমি যদি বক্রতার দিকে চলে যাও এ অজাজ না তাহলে আমরাও টেরা হয়ে যাব। আমাদের অবস্থাও টেরা হয়ে যাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জীবকে বলে অনুরোধ করে বলে যে তুমি ভালো থাকো তাহলে আমরা ভালো হয়ে যাব। তুমি সঠিক পথে থাকো তাহলে আমরা সঠিক পথে থাকতে পারবো এখানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই জীবই হয় সমস্ত অঘটনের এবং সমস্ত অন্যায়ের কারণ তাই ভেবে চিনতে চিন্তা গবেষণা করে এই জীবটা ব্যবহার করার চেষ্টা করতে হবে তা না হলে এই জীবের কারণেই অনেক মানুষকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে আর কথা শুনুন হজতে মাদ রাজিয়া আল্লাহ তালা আনহর জবানি তিনি বলছেন রাসুল করিম সাল্লিয় সাল্লামকে বললাম আকবর নিবি আমলিন ইয়ুদ খিলুন আল জন্না মিনান্না হে আল্লাহ রাসোল আমাকে এমন কাজের কথা বলে দেন যে কাজগুলো আমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আর যে কাজগুলো করলে আমি জান্ন থেকে মুক্তি লাভ করতে পারবো আল্লাহ নবী তখন বললে আলতান আদীম হে মাস তুমি অনেক বড়ো জিনিস চেয়ে ফেলেছ অনেক বড় জিনিস মানে যে কাজগুলা তোমাকে বলা হবে যে কাজগুলা তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে সেই কাজগুলা কিন্তু খুব যে সহজ তা নয় আর এটা আমরা সবাই জানি যে দিনের যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো একেবারে যে সহজ তা নয় তাতে কিছু কষ্টও আছে এখন একটা মানুষকে ঠান্ডার শীতের দিনে ফজরের নামাজের জন্য উঠতে হবে ঠান্ডা পানিতে উজো করতে হবে গরম বিছানা ছেড়ে তাকে আবার মসজিদে যেতে হবে এই যে কোরবানিটা দিতে হবে এই কোরবানিটা দেওয়ার তো সবার জন্য সহজ ব্যাপার নয় কষ্ট আছে তারপরেও যারা সহ্য করতে পারবে তাদের জন্য মূল্যবান পুরস্কার আছে মহান আল্লাহ রবুল আলমিনের কাছে যদি সবই সহজ হয়ে যেত তাহলে আল্লাহ রবুল আলমিনের ফরজ করার ব্যাপারে উদ্দেশ্যই বাকি থাকত বা তাতে হেকমতই বা থাকত। থাকতো ফরজ তো তিনি এই জন্যই করেছেন যে কাজগুলা খুব সহজ নয় জান্নাত পাওয়ার জন্য একটু কষ্ট স্বীকার তো করতেই হয় জান্নাতের যে মূল্য আল্লাহর কাছে সবথেকে বেশি সবথেকে মূল্যবান জিনিস আল্লাহর কাছে হচ্ছে সেই জান্নাত ওই জান্নাত আমি আপনি পেতে চাই তাহলে কষ্ট তো স্বীকার করতেই হবে হেফাতির জান্নাতও বিল বাহ ফার ও বিশ্বাহ সহিহাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন জান্নাতকে ঘেরে দেওয়া হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে কষ্টদায়ক জিনিস দিয়ে মানে জান্নাত যেতে হলে কষ্ট স্বীকার করতে হবে ঠান্ডা দিনে উঠতে হবে উঁজু করতে হবে মসজিদে যেতে হবে নিজের মাল দিয়ে জাকাত দিতে হবে জাকাত দিতে মন চাইবে না রোজা রাখলে পিয়াস লাগবে ভোগ লাগবে কষ্ট হবে এই যে অনেক রকমের হজ করতে যাবেন টাকা খরচ করবেন আবার হজের এত কঠিন কঠিন কাজ আছে যে কাজগুলো পালন করতে গেলে অনেক সহ্য অনেক ধৈর্যের দরকার এগুলো করতে খুব কষ্ট হবে তা কষ্ট হবে এই জন্য মোহন আল্লাহ রব্বুল আলমিন এগুলি আমাদের ওপরে ফরজ করেছেন যদি কষ্ট স্বীকার করতে পারি তাহলে মূল্যবান জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন জান্নাতকে ঘেরে দিয়েছেন এই ধরনের কষ্টদায়ক জিনিস দিয়ে কিন্তু যাহার নাম একেবারে সহজ ফোফাতির জান্নাত বিশ্বাহওয়ার যত প্রবৃত্তি এবং অন্যায় কাজ যত রকমের আছে এই সমস্ত দিয়ে আল্লাহতালা জাহান্নামকে ঘিরে দিয়েছে তাই মানুষ অন্যায় কাজ করতে সহজ ভাবেই পারে অন্যায় কাজ করতে গেলে কোনো কষ্ট পেতে হয় না অশ্লীল কাজের জন্য কোনো ব্যাগ পেতে হয় না কোনো ধৈর্য সহ্যের ব্যাপার সেখানে থাকে না যেভাবে চাই সেভাবেই তারা অন্যায় কাজ সাধিত করতে পারে যার জন্য আল্লাহ সহজ করে দেবেন নামাজ পড়া যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য নয়। রোজা রাখতে যারা অভ্যস্ত হয়ে আছে তাদের জন্য রোজা রাখা নয়। মালের জাকাত দিতে হবে যারা মনে করেছে এটা আল্লাহর ফরজ করা জিনিস তাদের জন্য জাকাত দেওয়ার ব্যাপারে কোনো কষ্ট হবে না অনুরূপভাবে যারা হজ করতে যাবে আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসে যারা আল্লাহ নবীকে ভালোবাসে তাদের জন্য এই কাজগুলো করা কোন কষ্টের ব্যাপার হবে না তাই বলছেন আল্লা যে তা হচ্ছে সহজ যার জন্য আল্লাহ সহজ করে দিবেন আর সহজ আল্লাহ করে দিবেন আপনার জন্য যখন আপনি কাছে করে বলবেন যে আল্লাহ গো তোমার দিনের কাজগুলোকে পালন করা আমার জন্য সহজ করে দাও বিশ্ব নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলী এই মহাজকেই একদিন লক্ষ্য করে বলছেন মজ আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে আমি শিক্ষা দিচ্ছি ওসিয়ত করছি যে তুমি প্রত্যেক নামাজের পরে বলবে আল্লাহ বললেন আল্লাহ নামাজের পরে আল্লাহ আন্নি হে আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহা যেন আমি আল্লাহ তোমার জিকির করতে পারি অসুখরেখা আর আমি যেন আল্লাহ তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি ও হসনে ইবাদাতিক আর হে আল্লাহ আমি ইবাদত করতে পারি আল্লাহ তারা ইবাদতের কাজগুলোকে সহজ করে দেন এখন একটি ছোট্ট বিরত নিচ্ছি সাথে থাকুন আবার আসছি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 सुनते देखते, कुरान भल भाव बुझ्वार ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উন্মুল কোরআন ও ইসলামী আদর্শন get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore pratiryo-pratibar rat 9 tay a punor samprachar shokal 10:30 tay bangladeshe <laughs> বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে সর্বোত্তম জিক্র হল ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি सकल के स्वागत विश्वनबी मोहम्मद रसलह सलाजरते मद रदी आल्लाखिए যদি তুমি চাও যে আল্লাহ তালা তোমার জন্য ইবাদতের কাজগুলোকে সহজ করে দিন তাহলে তুমি আল্লাহকে বলো যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমার সুন্দর ইবাদত করতে পারি তোমার ধিকর করতে পারি এবং তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন ইবাদতের কাজ সহজ করে দিবেন একজন মানুষ নামাজ পড়তে চায় কিন্তু যেন হয়ে উঠছে না ব্যস্ততার কারণে অলসতার কারণে উদাসীনতার কারণে বা আর অন্য কোনো কারণ সে পারছে না এখন সে যদি সত্যি মনে এবং নিষ্ঠার সাথে আল্লাহর কাছে এই দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে তফিক দাও আল্লাহ আমি চাই তোমার ইবাদত করছে আল্লাহকে ইবাদত থেকে যেন আমি উদাসীন না থাকি আল্লাহ যেন আমার গাফিলতি তুমি দূর করে দাও এবং আমি তোমার সমস্ত কাজগুলিকে যেগুলোকে আল্লাহ তুমি আমার ওপরে ফরজ করেছো এগুলাকে যেন আমি সঠিকভাবে আদায় করতে পারি সত্য মনে যদি কোনো বান্ধা আল্লাহর কাছে এই দোয়া করে তাহলে আশা করা যায় মহান আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করবেন এবং তার জন্য ইবাদতের কাজ সহজ হয়ে যাবে তাই আল্লাহ নবী বলছেন وَإِنَّهُ وَا يَسِيرٌ عَلَى مَن يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ هذه الأشياء تر جن شهد تر جن شهد الله تر فره بشن ابی محمد رسول الله صلى الله عليه وسلم اي موض رضي الله تعالى عنه تر جن شهد الله سيقولون تر جن شهد তুমি জান্নাতে যেতে পারবে এবং জান্নান থেকে মুক্তি পাবে তা আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে বিহি আল্লাহর সাথে কাউকে শরীফ করবে না আরও কয়েকটি ইবাদতের কথা তাকে বলে দিলেন। তারপরে লাস্টে বলছেন হেমস এই যে ইবাদতগুলো বললাম এই ইবাদত মধ্যে মূল ও মেন একটা জিনিস আছে যা করলে সব তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে সেটা কি তোমাকে বলে দিব না মানে যত কাজ করবে সেই কাজগুলা তখনই তোমার কাজে আসবে সেই কাজগুলা থেকে তুমি তখনই উপকৃত হতে পারবে যদি আছে সে ব্যাপারে তুমি সতর্ক হোক এই কথাটা কি তোমাকে বলে দিব না বললেন অবশ্যই বলুন ইয়ারা আল্লাহ নবী তার জীবটা ধরে বললেন এই জিনিসটাকে একটুকু আটকে রেখুন এই জিনিসটাকে একটু ব্যবহার করো এই লক্ষ্য করে এইটাকে তুমি একটু ব্যবহার করবে এটাকে তুমি আটকে রাখবে তখন মাদ্রাদি আল্লাহ তা আল্লাহ আনহো বললেন ইয়সুল আল্লাহ হে আল্লাহ রসুল আমরা যে কথাবার্তা বলি এই কথাগুলোর কারণেও কি কালকে কিয়মের মাঠে আমাদেরকে ধরা হবে রাজিয়া ভাবছেন যে কথাবার্তা হবে নাকি তখন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন হাদিস সহি হাদিস আল্লাহ নবী বলে হেমাজ অনেক মানুষ কালকে কেয়ামতের মাঠে জাহান নামে নিক্ষিপ্ত হবে তাদের জীবের কাটা কথাগুলোর কারণে মানুষের কাছে আমি যে কথাটা রাখতে চাইছিলাম সেটা হচ্ছে এই এই জীবই আমাদের জন্য জাহান নামের কারণ হবে তা এই মাজ রাজিয়া আল্লাহ তালা আনোহর হাদিস থেকে আমরা জানতে পারলাম আমরা বুঝতে পারলাম অতএব এই জীবটা সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে আবু হরেরা রাজি আল্লাহ তাদিস তো অনেক বেশি আমরা সবাই জানি সব থেকে বেশি বর্ণনা করেছেন যে সাহাবি তিনি হচ্ছেন আবু হরে বলছেন হলুক রসুল করিম সাল আলী হোসাল্লামকে জিজ্ঞাসা করা হল সব থেকে কোন জিনিসটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে তখন রসুল করিম সাল্লা আল্লাহ বললেন তাকু আল্লাহ হসনুল হলক সব থেকে যে জিনিসটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে আল্লাহ আল্লাভীরতা এবং উত্তম চরিত্রর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহকে যদি ভয় করি আমরা তাহলে সত্যিকারের এই আল্লাহর ভয় ও তাকুয়া আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ যে মনে যে অন্তরে আল্লাহর ভয় থাকবে সে মন সে অন্তর দিয়ে কোনো অন্যায় কাজ সাধিত হবে না সে মানুষ কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না একজন অফিসার যদি অফিসে বসে বসে আল্লাহর ভয় অন্তরে রাখে ওই অফিসার কোনোদিন ঘুষ খেতে পারবে না একজন মানুষ যদি আল্লাহর ভয় অন্তরে রাখে সে কোনোদিন সুদ খেতে পারে না একজন মানুষ যদি সবসময় আল্লাহকে পর্যবেক্ষক হিসাবে মনে করে সবসময় আল্লাহ রব্বুল আলম তার খবর রাখেন এই ভয় ভীতি যদি কোন মানুষের অন্তরে থাকে তাহলে সেই মানুষটার দ্বারাই অন্যায় অনাচার কাজ হওয়া কোনো সম্ভব নয় তাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম বললেন সবথেকে যে জিনিসটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহরতা হসনুল হলুক এবং উত্তম চরিত্র আর জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল সাল্লাহামকে কোন জিনিসটা সব থেকে অধিক হারে মানুষদেরকে জাহান নামে নিয়ে যাবে তং রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন সব থেকে অধিক হারে যে জিনিসটা মানুষদেরকে জাহান নামে নিয়ে যাবে সেটা হবে তার জীব এবং তার লজ্জাস্থান এই জীব আর এই লজ্জাস্থানের কারণে মানুষ অধিক হারে জাহান্নামে চলে যাবে তো ভাইরা আমার বুঝতে পারলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লামের এই হাদিস থেকে যে এই জীবই আমাদের অনেকের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে এই জীব এবং লজ্জাস্থানের কারণে আমাদের অনেকেই জাহান নামে যেতে হবে আর যদি আল্লাহিরতা এবং সৎ আমরা অবলম্বন করতে পারি কালকে এই সৎ এবং আল্লাহ জানাতে যাওয়ারও কারণ হবে অনুরূপভাবে এই জীব দিয়ে যে আপদ আমাদের দ্বারাই সংঘটিত হয় এই জীব দিয়ে আমরা যে কুকম্র করি সেটা হচ্ছে যখন বৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিন দান করেন তখন আমাদের মাঝে অনেক মানুষ আছে অনেক মুসলমান আছে আরে বৃষ্টি আল্লাহ দিয়েছে আল্লাহর দেওয়া বৃষ্টিকে আল্লাহর দিকে সম্পর্কিত না করে কি বলে যে আজকে বৃষ্টি হয়েছে না ওই অমুক নক্ষত্রের ফলে অমুক রাশির কারণে আজকে আমাদের মাঝে বৃষ্টি হয়েছে সুফান আল্লাহ বৃষ্টি দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ রবুল্লা আলমিন বৃষ্টি দেবেন না হয় আল্লাহ বৃষ্টি দেবেন না আমরা অনেক সময় অনাবৃষ্টিতে ভুগি অনেক সময় অতিবৃষ্টিতে ভুগি সব কিছু কিন্তু আল্লা রবুল্লা আলমিনের হাতেই থাকে আল্লাহ রবুল্লা আলেমিন যখন মানুষকে পরীক্ষা করার ইচ্ছা করেন তখন কোনো সময় অনাবৃষ্টি দিয়ে পরীক্ষা করেন আবার কোন সময় অতিবৃষ্টি দিয়ে পরীক্ষা করেন সব কিছু আল্লাহর ব্যাপার বৃষ্টি যখন হবে কোনো সময় এই বৃষ্টি আল্লাহ রহমতের বৃষ্টি হিসাবে আমাদের মাঝে অবর্ষিত হবে আবার কোনো সময় এই বৃষ্টি আল্লাহর গদব হিসাবে আমাদের ওপরে বর্ষিত হয়ে বন্যা প্লাবন নিয়ে আসবে যাতে হাজার হাজার মানুষ জীবজন্তু এবং অনেক মান ধরনের ক্ষয়ক্ষতি হবে সব কিছু আল্লাহর হাতে আল্লাহ রবুল আলমরা আমাদের পরীক্ষা করার জন্য কোন সময় বৃষ্টিকে বন্ধ করে দেন আবার যখন তিনি ইচ্ছা করেন তখন আমাদের মাঝে আবার তিনি বৃষ্টি বর্ষণ করেন তাই যখন বৃষ্টি হবে কথা বললে চলবে না যে বিশ্ব নবী মোহাম্মদ রসোল উল্লাহ হাদিস খালেদ আল জুহানি রাদ এই হাদিস বর্ণনা করছেন মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলছেন সাল্লা বিনা صلى الله عليه وسلم صلاة الصبح بالهدائبية على اثر سماء كانت من الليل فلمن صرفا اقبل على الناس فقال اتدرونا ماذا قال ربكم قالوا الله ورسوله أعلم رسول کريم صلى الله عليه وسلم قال خالد بن جواني اللہ رسول صلى الله عليه وسلم هدائبية راتي فجر نماجر پوري امادر دکش خمق کري بوسلل جراتي বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার রাত হজরের নামাজ হয়ে গেল তারপরে আল্লা নী আমাদের দিকে সম্মুখ করে বসে বললেন আচ্ছা তোমরা কি জানো যে তোমাদের প্রতিপালক আজকে কি বলেছে আত্ম রুনা মাদা কাল রব্যকুম তোমাদের প্রতিপালক আজকে কি বলেছে সাহাবিরা বললেন আল্লাহ ও রসুল আলাম আল্লাহ এবং তার রসুলি খুব ভালো জানেন তখন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বললেন আল্লাহ তালা বলেছেন যে আমার বান্দাদের মধ্যে কোন কোন বান্দা আমার ওপরে বিশ্বাসী আবার কোনো বান্দা আমার উপরে কুফুরি করে আজকে প্রভাত করেছে যে লোকটা বা যে বান্দা বলেছে এই বৃষ্টি হয়েছে আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতে সে আমার প্রতি বিশ্বাসী আর সে নক্ষত্র এবং রাশির প্রতি সে হচ্ছে অবিশ্বাসী মানে আমাকে বিশ্বাস করেছে বৃষ্টি আমি বৃষ্টি যখন দেন তখন বলতে হয় যে বৃষ্টি হয়েছে আল্লাহ রা বলেছেন যেমত এবং আল্লাহর অনুগ্রহ সে আল্লাহর প্রতি বিশ্বাসী আর নক্ষত্রের প্রতি সে হচ্ছে অবিশ্বাসী ও না বে না ফাহা মু আর যে ব্যক্তি বলল যে অমুক নক্ষত্রের ফলে আজকে আমাদের মাঝে বৃষ্টি হয়েছে সে আল্লাহকে অবিশ্বাস করেছে আর নক্ষত্রের প্রতি তার বিশ্বাস জন্মেছে তাকে সে বিশ্বাস করেছে এই হাদিস থেকে আমরা যে কথাটি বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যখন বৃষ্টি হবে তখন বৃষ্টি দেখে আমরা আমাদের এই জীব দিয়ে কথা বলবো না যে এই বৃষ্টি অমুক কারণে অমুক নক্ষত্রের ফলে বা এই কারণ যা বর্তমানে অনেক মানুষ বলে থাকে অনেক রকমের কারণ দর্শিয়ে থাকে নি বলে এই কারণে এখন বৃষ্টি হচ্ছে বা এ এই কারণে এখন বৃষ্টি হচ্ছে না এগুলি সব মানুষের কথাবার্তা ভাইরা আমার বৃষ্টি বর্ষানো না বর্ষানো এসব আল্লাহ রব্বুল আলমিনের এখতিয়ারের ব্যাপার আজকে মুসলিম সমাজ যদি আল্লাহ রবুল আলমীর কর্তৃক যে কাজগুলা মানুষ বৃষ্টির কারণে চাষ করতে পারে না আবার কোন রকমের যদি চাষটা এদিক সেদিক ব্যবস্থা করে করে নেয় অসময়ে কাটা ধান পানি হওয়ার কারণে সব নষ্ট হয়ে যায় আর চাষিরা তখন হাতে হাত মলে আর খুব হাই হতাশ করে অনেক আল্লাহর আল্লাহ মন্তব্য করে বসে হাই হতাশ করে কি হবে কারণ এগুলি যে হচ্ছে ঠিক মতো বৃষ্টি হচ্ছে না আবার অনেক সময় অতি বৃষ্টিতে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে এগুলি কেন এগুলো সম্পর্কে কি আমরা চিন্তা গবেষণা করেছি আমাদের পাপের কারণে আমাদের অন্যায়ের কারণে আমরা হাত দিয়ে পা দিয়ে জীব দিয়ে আমাদের ব্রেন বুদ্ধি বিভেদ দিয়ে সব সময় অন্যায় আর অন্যায় করে যাচ্ছি নানা রকম আল্লাহ রা আলমের মধ্যে আজকে জলে স্থলে সব জায়গাতেই ফেসাদ সৃষ্টি হয়ে গেছে কোনো জাগাতে মানুষ নিরাপদ নাই সময় এত বৃষ্টি ঘর বাড়ি সব ভেসে চলে যাচ্ছে আবার কোনো বছরে একদম বৃষ্টি নাই আল্লাহ বলছেন এগুলি হচ্ছে তোমাদের কারণে এই ফেসাদ এই অশান্তি এই সব অঘটন এই বিপদ মানুষ তোমাদের হাতের করা জিনিস। তোমাদের কর্মের কারণে তোমাদের কর্মের ফলে এগুলা হচ্ছে। হচ্ছে কেন আল্লাহ চান যে তাদের কিত কর্মের কিছু ফল তাদেরকে আসাধন করানো হোক না আল্লাহ মিয়ার যেমন হতে পারে তারা ফিরে আসবে হতে পারে তারা আল্লাহর দিনের দিকে ফিরে আসবে এবং আল্লাহর নিয়ামতের তারা কদর করবে আল্লাহর আল্লাহর এবং আজকে আমরা জীব দিয়ে নানা রকমের অসৎ কাজ করে যাচ্ছি আজকে আমরা হাত দিয়ে নানা রকমের অন্যায় করে যাচ্ছি আজকে আমরা পা দিয়ে নানা রকমের অন্যায় কাজে আমরা জড়িত থাকছে, তারপরে আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ গো আমাদের এই বিপদ কেন হবে তো ভাই কথা মহান আল্লাহ রাবুল আলমীর হাতে সবকিছু যখন ইচ্ছা হবে তখন বৃষ্টি দেবেন যখন ইচ্ছা হবে না তখন বৃষ্টি দেবেন না এ ব্যাপারে আমার আপনার এবং কোনো আল্লাহর বান্দার কোন মন্তব্য করার কোনো অধিকার থাকে না যদি বৃষ্টি হয় আল্লাহর প্রশংসা করবেন দোয়া করবেন বৃষ্টি সমাতে আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন যখন বৃষ্টি হবে তখন বলবেন হে আল্লাহ তুমি এই বৃষ্টিকে উপকারী বৃষ্টি বানাও তাহলে ইনসা আল্লাহ আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হবে না তাই এই জীবের হেফাজত করবেন বৃষ্টি হলে এই বৃষ্টি অমুক নক্ষত্রের কারণে হয়েছে কথা বলবেন না বরং বলবেন আল্লাহ বৃষ্টি দিয়েছেন ও সাল্লাহ আলাহা মোহাম্মদ ও আল্লাহ আলহি ও তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল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 मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए पुनः सम्प्रचार सकाल साढ़े मैरेज और डिवर्सिंग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 जयंत डर जाकिर नायक देखांगी नात्वांगी आज रात साढ़े सात टाई पुनः सम्प्रचार सकाल साढ़े नेशला है